أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارفاب في ريبهم يترددون الحمد لله আল্লাহ আমরা দারসুল কোরআনে বসতে পেরেছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জন্য রাব্বুল আলমের যদি সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ গতকাল ৪৪ নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল সুরাত অবাদ পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের আবাদ করেছি যেখানে আল্লাহ সুবাহর মান্য তোমার কাছে যুদ্ধ অভিযান থেকে বিরত থাকার জন্য অনুমতি শুধুমাত্র তারাই চায় যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি কিমান আনে নাই আর তাদের অন্তর সমূহ সন্দেহে পতিত অতপর তারা সন্দেহের আবর্তেই দূর ফাঁক খাচ্ছে গতকাল এই বিষয়গুলোই আলোচনা হয়েছে চুয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয়াতে যুদ্ধ অভিযানে অংশ গ্রহণ না করার জন্য অব্যাহতি কে চায় যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান এনেছে তারা কখন এই অনুমতি চাইবেই না কারণ তারা আল্লাহর প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে আর সেই ইমানের দাবি হচ্ছে আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধ করা এ থেকে স্পষ্ট হয়ে গেছে কিন্তু বিষয়টাকে আরো বেশি পরিষ্কার করছেন যারা অনুমতি চাইবে তাদের পূর্ণ পরিচয়টা দিচ্ছেন যারা অব্যাহতি চাইবে যে আমি এখন তো আর অসুবিধা আছে বিভিন্ন ঝামেলা আছে আমি যুদ্ধে শরীর হতে পারছি না জিহাদের অংশগ্রহণ করতে পারতেছি না আমার বাড়ির এই ঝামেলা ওই ধান আছে কাঠ আছে এই ফসলাদি আছে এগুলো এত হয়ে যাবে গেলে বা বাড়িঘর আমার এই বিভিন্ন ঝামেলা পেশ করে এটা কারা করবে এই ঝামেলাগুলো সমস্যাগুলো তুলে ধরবে শুধুমাত্র তারাই যারা আল্লাহর প্রতিও ইমান আনে নাই আজেরাতের প্রতিও আর ইমান আনে নাই বিষয়টা কিন্তু একটা চূড়ান্ত কথা আল্লাহ এটা যুদ্ধ অভিযানে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর প্রতি না। আসেনা প্রতি ইমান আনে নাই সরাসরি ইমানের সাথে সম্পর্কিত বিষয়টি যেহাদে গ্রহণ। করবে তারা যারা ইমানদার আর যারা করবে না করবে তারা ইমান তাদের নেই এরপর আল্লাহ বলছেন পতিত এরা একদিকে মুসলমানদের মধ্যেই আছে মুসলিম পরিচয়ী আছে আবার যেহাদ থেকেও তারা নিজেরা নিজেদেরকে বিরত রাখতে চায় মুক্ত জীবন যাপন করতে চায় তাহলে তারা আসলে নিশ্চিত রূপে কোন কিছুর উপর নাই তারা সন্দেহের মধ্যেই তারা জীবন যাপন করছে এটা মানসিক একটা অশান্তি এটা একদিকে মুসলিম দাবি করছে অন্য করছে মুসলমানদের সাথে যুদ্ধও যাচ্ছে না তাহলে এখানে মধ্যে বড় একটা মানসিক কষ্ট আছে না যে কিভাবে নিজেকে মুসলিম পরিচয় দেই পরিচয় আমি মুসলমানদের সাথে আছি অথচ আমি যুদ্ধে যাচ্ছি না আল্লাহ দিনের বিজয়ের জন্য জিহাদ করছি না আবার নিজেকে মুসলিম দাবি করছি এটা নিজের মধ্যেই একটা সন্দেহ সৃষ্টি হয়। আর এই এরা যে জিহাদ করছে আসলে এটা ঠিক ঠিক এখন কি জিহাদ করা উচিত এখন কি জিহাদ করার সময় হয়েছে এই ধরনের বিভিন্ন বিষয় যে মুজাহিদিনরা দ্বারা দিনের পথে জিহাদ করছেন তাদেরই কাজটা সঠিক কিনা নিশ্চিত ভাবে এটা ভুলও বলতে পারতেছে না এই জিহাদ যখন করা হচ্ছে এটা যে নিশ্চিত সে ভুল ডিক্লারেশনও করতে পারতেছে না আবার এটাই যে একমাত্র উপায় এটা সঠিক বলো সে গ্রহণ করতে পারতেছে না উভয় দিক থেকে সে সন্দেহে পতিত এটা হল সে মানসিক ভাবে সে বেশি কষ্ট পাচ্ছে এই সকল লোকেরা আর এটা বড় কারণ হল প্রথমত তারা আল্লাহর প্রতি মানে নাই আখের তের প্রতি মানানে নেই প্রকৃতার পক্ষে তাদের ই নাই আর না কারণেই তারা অব্যাহতি চায় যদি ইমাম থাকত তাহলে তারা কখনো অব্যাহতি চাইত না ফাহুম ফি আর তারা এই সন্দেহের আবর্তেই ঘুরপাক খাচ্ছে তারা এই সন্দেহ মুক্ত হতে পারছে না এই মুনাফিকদের এই অবস্থাটা এখানে তাদের মানসিক অবস্থা অন্তরের অবস্থাটা তুলে ধরছেন তারা সবসময় সন্দেহ প্রবন্ধ কখনই তারা নিশ্চিত কিছুর উপর অবস্থান করে না না তাদের আফিদা বিশ্বাস না তাদের আমদ কোন কিছুই নিশ্চিত নয় সবসময় তারা সন্দেহ সন্দেহের উপর তারা চলে এবং তারা একদিকে যেমন মুসলমানদের সাথে সম্পর্ক রাখে অন্যদিকে জিরহাদ থেকেও বিরত থাকে উভয় দিক থেকেই মুসলমানদের কর্মকান্ড সঠিকও বলে না বেঠিকও বলতে পারে না আবার এই জিহাদে অংশগ্রহণ করে না কিন্তু জীবন অতিবাহিত হয়ে যায় মিয়া তারা এইভাবেই সন্দেহের আবর্তের মধ্যে বারবার ঘুরে ঘিরে বেড়ায় যেই কারণে এই সকল লোকেরা কখনো জিহাদের ময়দানে অংশ গ্রহণ করবে না বরং জিহাদের ময়দানে অংশ গ্রহণ না করার জন্য সবসময় তারা অব্যাহতি চাইবে যে আলোচনা ছিল চুয়াল্লিশ নাম্বার আয়াতে সেই আয়াতেরই মূলত পঁয়তাল্লিশ নাম্বার আয়াতটি হল ব্যাখ্যা যে গতকালেটা বলা হয়েছিল যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমানে এনেছে তারা তাদের মাল এবং যান দ্বারা আল্লাহর প্রতি জিহাদ করা থেকে কখনো অব্যাহতি চাইবে না আর ৪৫ আয়াতে বলা হচ্ছে। যারা আল্লাহর প্রতি এবং আনে শুধুমাত্র তারাই অব্যাহতি চায় যারা অব্যাহতি চায় তারা ইমানদার নয় তাদের ইমানটা কি আল্লাহ সরাসরি নাকচ করে দিয়েছেন আর বলছেন যারা এরা সবসময় সন্দেহের মধ্যে তারা পথিত তাদের অন্তটা সন্দেহের মধ্যে পতিত আর এই সন্দেহপূর্ণ জীবন যাপনেই তারা অভ্যস্ত এই জন্য সবসময় সন্দেহের আবর্তে তারা ঘুরে ফিরে মরছে যদি তারা তারা र हार इच्छा पोषण करत अवश्य किस्तुति ग्रहण करते बेर अपसंद करा लोकर साथ बसिए रेखे और तुम्हारा बसो जरा ঘরে বসে আছে নারী শিশু এবং অক্ষম বৃদ্ধরা তাদের সাথে। আল্লাহ এই সকল অবস্থা এখানে তুলে ধরছেন মূলত এদের ইমানটাকে আল্লাহ সম্পূর্ণ ভাবে নাকচ করে দিয়েছেন এদের ইমানের দাবিটাকে আল্লাহ নাকচ করে দিয়েছেন যদিও মুসলমানদেরই অন্তর্ভুক্ত তারা মুসলিম হিসেবেই পরিচিত মুসলমানদের মধ্যেই বসবাস করে মুসলমান জামাতের অন্তর্ভুক্তই তথাপি আল্লাহ বলছেন এরা ইমানদার নয় তারা আল্লাহর প্রতি ইমান আনে নাই আখেরাতের প্রতি ইমান আনে নাই কিন্তু যদি তারা যুদ্ধে বের হওয়ার জন্য তাদের সামান্যতম ইচ্ছা থাকত বের না হলেও কিছু না কিছু প্রস্তুতি তারা নিত যখন তাদের আশেপাশে ইমানদারগণ প্রস্তুতি নিচ্ছে তারা দেখতে পাচ্ছে তখন তাদের সাথে অন্তত কিছু কিছুটা তারা প্রস্তুতি নিত কিন্তু তারা তখন প্রস্তুতি না নিয়ে তারা নিজেদের পরিবার নিজেদের সম্পদ এগুলোর সাথে এমন ভাবে আষ্ঠে পুষ্ঠে লেগে থাকে যে এর থেকে এর বন্ধন থেকে তারা মুক্ত হতে চায় না এই ইচ্ছাও তাদের নেই শুধুমাত্র সব ছাতুরির জন্য তারা হয়তো এদের সাথে বের হয় বের হয় যেইভাবে মোদিনার মুনাফিকদের অবস্থাটা ছিল মুসলমানগঞ্জ প্রস্তুতি নিতে সকালবেলায় বেলায় ঘর থেকে বের হই তাদের প্রস্তুতির যত আয়োজন ছিল সেগুলো করতেন এরাও বের হত তাদের সাথে দেখা সাক্ষাৎ করত আর বাহ্যিক ভাবে তাদেরকেও তৎপরতাটা দেখাতো যে এরাও তাদের সাথে আছে কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য যা কিছু জোগাড় করা দরকার কিছুই করত না এইভাবে তারা গড়ে ফিরে আসবে এতেই বোঝা গেল যে আসলে তাদের বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না আর ইচ্ছা না থাকার কারণেই তারা কোনো ধরনের প্রস্তুতি গ্রহণ করেনি আর তাদের এই অপতৎপ্রতার কারণে প্রস্তুতি গ্রহণ না করার কারণে আল্লাহ অপছন্দ করেছেন তারা যেন মুসলমানদের সাথে বের না হয় তাদের বের হওয়াটাকে আল্লাহ অপছন্দ করেছেন और आल्लाप क्या तापंदापंद मुसलमान जेहेतु ता अंदे जो मुसलमान मुसलमान के अल्लाह पसंद करेंलाह तक पिछने पड़ा लोकर बसिए रेखे ते अकर्मण्य कर दिए তাদের উৎসাহ উদ্দীপনা প্রস্তুতি জন্য যা দরকার সব আল্লাহরণ করে নিয়েছেন এই যুদ্ধ প্রস্তুতির জন্য যা কিছু করা দরকার সেই প্রেরণাই তাদের মাঝে নাই ফলদু মাহিন এবং বলে দিলেন তোমরা বসে তাকো যারা বসে আছে তাদের সাথে অর্থাৎ পিছনে কারা বসে আছে ঘরের বাড়িতে নারী শিশু এবং অক্ষম বৃদ্ধরা पीछने पड़ा लोकर साथ बसिए रखलें अल्लाह त मुसलमाना अपसंद कर लगभग আমরা যদি একটা চিন্তা করি পুরানের এই আয়াত গুলোকে করে এই চুয়াল্লিশ এবং দেখি যে চিরকাল এই অবস্থাকা ছিল হকের দাওয়াত গ্রহণ করার পরেও অনেকেই হকের উপর অটল থাকতে পারেনি হক থেকে বিচ্ছুত হয়েছে স্বয়ং রাসুল উল্লাহ সাল্লু আলি সাল্লামের কাছে ইমান আনার পরেও ঠিক নিমানের উপর সেখান থেকে বিচ্ছুত হয়েছে আমরা দেখি সাল্লু আলি হাসাল্লাম মক্কায় তেরোটি বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতের কাজ করলেন তাহালিম তরবিয়াত দিলেন কিন্তু নিকটবর্তী আপন জন সেই দাওয়াত উনি গ্রহণ করতে পারেনি কিন্তু ওই সালমান রুমের সুহাই হাবসার বেলাল ইমানের সৌভাগ্য লাভ করলেন কিন্তু নিকটতম আত্মীয় স্বজন আবুতালিম রাসুলের এত আপন ছিলেন কিন্তু সে আবু তালিবাননি তো পারেনি। আবার এমন লোকেরাও ছিল যে মদিনায় হিজরতের পরে ইমান এনেছে কিন্তু শেষ পর্যন্ত ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেনি কিন্তু অনেকেই আবার আছে সবেমাত্র মাত্র ইমান এনেছে এনেই শাহাদতের মর্যাদা লাভ করে জানহাতি হয়ে গেছে এটা এমন অবস্থাটা আমরা দেখি সবসময় আজকেও এটা বাস্তব আগামী দিনও এটা বাস্তবতা থাকবে কোরআন মজিদের এই বিবরণ গুলো এটা বাস্তবতা থাকবে ময়দানে জেহাদে অনেকেই গ্রহণ করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না শয়ানের ঢুকায় পড়ে আর টিকে থাকতে পারে না আবার কেউ হতো জিহাদের বিরোধিতা করে এক পর্যায়ে হতো জিহাদের সেই সত্যতা উপলব্ধি করে এই নিজেকে নিয়ে আসে আর শেষ পর্যন্ত মহাকল্যাণ লাভ করে সে জান্নাতি হয় এটা আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কাকে তিনি গ্রহণ করবেন আর কে এটা উপযুক্ত নয় আল্লাহ করেই জানেন। সুবাহান আমাদের আমাদের যেই বিষয়টা ভাবা দরকার যে জিহাদের ময়দান থেকে বিরত থাকার জন্য রূপসপ পাওয়ার জন্য অব্যাহতি কামনা করাটা ইমানের পরিপন্থী কাজ যে অব্যাহতি চায় আল্লাহ বলে দিয়েছেন সেই ইমানদার নয় আর ইমান না থাকার কারণেই অব্যাহতি চায় যদি ইমান থাকত কখনো অব্যাহতি চাইতো না আর যারা এই অব্যাহতি চায় এদের অবস্থাটা বলা হচ্ছে এটা কেন অব্যাহতি চায় প্রথম কারণটা হলো আদের এই দুনিয়ার মুহ দুনিয়ার মুহ ছাড়তে পারে না সেই জন্য অব্যাহতি চায় আর দ্বিতীয় কারণটি হলো তার जीवन माय युद्ध गीवन का चले जाएं अभिजानी जिहदा अंश ग्रहण करतेदे जिहदा जाए तीन जो झुकी झुकीमुक्त अवस्था जो तरह सामने झुकी चले आस तक और सामने आगा और जो से सामने आगा आल्ला तेपारे फायफाला দেশ টাকার আগানো শুরু করবেন না তুমি যেহেতু নিজের সামনের দিকে আগাতে চাচ্ছ না জিহাদের ময়দানে আল্লাহ আর চান এই ধরনের লোকেরা জিহাদের ময়দানে শরিক হয়ে মুসলমানদেরকে দুর্বল করে দেখলমানদের ইমানকে দুর্বল করে দেখ তাদেরকেও সন্দেহ পতিত করে ফেলেও আল্লাহ এটা এই জন্য আল্লাহ তাদের সংস্কর্ত থেকে মুসলমানদেরকে মুক্ত রাখার জন্য এদেরকে আর সামনে অগ্রসর দেন না মুসলমানদের ওই বাহিনীভুক্ত হয়ে করে দেন। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের কর্মের মাধ্যমে আল্লাহটা প্রকাশ করে দেন এরা মুসলমানদের জন্য বিস্মরণ ক্ষতিকর এই জন্য আল্লাহ নিজে এদেরকে আলাদা করে ফেলেন এরপর সাতচল্লিশ নাম্বার আতে আল্লাহ বলছেন লুফি এখানে লাম আলিপ আছে না এটা কিন্তু লম্বা হবে না যদিও এটা আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ বলছেন দেওয়া আছে এটা তো নাই এর জন্য তোমাকে বলে দিলাম এটা হ্যাঁ আল্লাহ বলছেন যদি তারা তোমাদের মধ্যে বের হয়ে সামিল হতো তারা তোমাদের কথি ছাড়া কিছুই করত না এরা তোমাদের নিজেদের মধ্যে সৃষ্টি করা ছাড়া বিভেদ সৃষ্টি করা ছাড়া আর কিছুই বৃদ্ধি করত না আর তোমাদের মধ্যে চেতনা সৃষ্টি করার জন্য তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শত্রুতা সৃষ্টি করার জন্য ভাঙ্গন ধরানোর জন্য তারা অপচেষ্টায় সবসময় দৌড়াদৌড়ি করত তোমাদের মধ্যে থেকে তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপতৎপরতা তারা ছুটাছুটি করত এবং তারা এটা অবশ্যই করত এমন কোনো সুযোগ তারা হাত ছাড়া করতো না তোমাদের মধ্যে কোন বিভেদ পয়দা করার সুযোগ যদি পায় সেই সুযোগটা তারা হাত খারাপ করবে না আর এই জালেমদের সম্পর্কে আল্লাহ অবহিত তো এখানে বলা হচ্ছে যে ওই আগের 44, 45 दलभुक्तुक्त तुम्हारे साथ बर होत तुम्हारे मध्य तार अवस्थान करत सब समय मध्य सच्चुतार सृष्टि करजु কিছু পরিবর্তন করে দাঁড়ি কমা পরিবর্তন করে একটু লটপালট করে জনের কাছে পৌঁছাতো এতে করে দুইজনের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়ে যায় বিভেদ সৃষ্টি হয়ে যায় এই কর্মগুলো করার জন্য সবসময় তারা নিয়োজিত থাকত যদি তারা তোমাদের মধ্যে বের হতো তখন তোমরা শত্রুর মোকাবেলায় যুদ্ধ করার পরিবর্তে তখন নিজেদের নিয়েই সবসময় তোমরা ব্যস্ত হয়ে থাকতো আর শত্রুর মোকাবেলা করা সম্ভব হতো না তোমাদের যুদ্ধ অভিযান তোমাদের জিহাদি তৎপরতা সবগুলোকে তারা ও কার্যকর করে দিত। তাদের ই অপচেষ্টার মাধ্যমে আর তাদের ঘোরাগুলো নিয়ে সবসময় ছুটা চুরি করত কিভাবে তোমাদের মধ্যে সৃষ্টি করা যায় কিভাবে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় ভাঙ ভর অনুযায়ী এ অন্য সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করা যায় একানকার কথা অন্যখানে অন্য জায়গায় গিয়ে এক জায়গার কথা অন্য জায়গায় গিয়ে একজনের কাছে। এই কথাগুলো সব সময় তারা নিয়োজিত এই কাজে লিপশ্লিপ্ত থাকতো। এদের কর্মকাণ্ড আল্লাহ বলে দিচ্ছেন কিন্তু এটা খেয়াল রাখতে এরা কি করে এদের কাজটা কি যদি কেউ যে কোনো সময়ে যে কোনো মুসলিম জামার মধ্যে এই ধরনের অপত প্রথায় লিপ্ত থাকে এক জায়গার কথা আরেক জায়গায় লাগায় একজনের কথা আরেকজনের কাছে লাগায় আর লাগানোর সময় মিথ্যা বলে সত্য কথা বলে না কারণ সত্য কথা বলে তো বিভেদ লাগানো যায় না সত্য কথা বলে তো বিবেদ সৃষ্টি করা যায় না তখন নিজের পক্ষ থেকে বানিয়ে মিথ্যা কিছু আট পিসে যুক্ত করে সত্যের সাথে মিশ্রণ গিয়ে ওই সত্যটাকে একবারে ডেকে ফেলে দেয় আর মিথ্যাটাকে হাইলাইট করে দেয় এই শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত থাকে এরা চিরকাল সেই সময় ছিল এজন্য আল্লাহ চান এই সকল লোকেরা কোন মুসলিম ডামার অন্তর্ভুক্ত থাকুক যারা এই কর্মকাণ্ড করে তাদেরকে তাদের কর্মের মাধ্যমে তারা নিজেদেরকে যখন প্রকাশ করে ফেলবে তখন মুসলিম জামা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এবং সকলের কাছে একেবারে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে এদের পরিচিতি এই এরা ইসলামের শত্রু মুসলমানের শত্রু শত্রু যদিও বাহ্যিকভাবে মুসলিম কিন্তু এরা ইসলাম এবং মুসলমানের শত্রু এদের পরিচয়টা স্পষ্ট করে দিতে হবে মুসলিম জামাকে হেফাজত করতে গেলে তারা সব সবসময় এই ফেতনার সন্দানে থাকে মুসলিম জামার মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার তৎপ্রথায় থাকে এখানে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য পরস্পরের মধ্যে রুহামার পরিবর্তে বিদ্বেষ পয়দা করার জন্য অপতপ্রতায় লিপ্ত থাকে এই জন্য আল্লাহ এই সকল লোকদেরকে মুসলমানদের বাহিনী মুক্ত করে বের হওয়াটাকে পছন্দ করেন না আর বের হতেও দেন না কারণ বের হলে তারা এই সকল অপকর্ম করত সাথে সাথে বলছেন এবং তোমাদের মাঝে তাদের কথা মনোযোগ দিয়ে শোনার মতো আছে আল্লাহ সুবাহ যে কথ বিজ্ঞ যে একেবারে বাস্তবচিত্রটা তুলে ধরেছে কোন তফসিরে দেখবেন যে অনুবাদ করার সময়ে বলেছেন যে তোমাদের মধ্যে শত্রুর গোয়েন্দা রয়েছে এই কথাটা কিন্তু সঠিক নয় এই অনুবাদটা ভুল এই অনুবাদটা সঠিক নয় এই অনুবাদটা ভুল অনুবাদ এখানে কথা বলা বলা হয়নি হয়েছে তোমাদের মাঝে তাদের কথা শোনার মতো লোক আছে অর্থাৎ সেই লোকগুলো কারা যারা সরল প্রাণ মুমি এরা শত্রু বুয়েন্দা এরা ইমানদার তোমাদের মাঝে যারা আছে হয়তো তারা ইমানের দিক থেকে দুর্বল কিন্তু না। এদের হয়তো বিচক্ষণতা কম এদের অপতৎপরতাটা হয়তো তারা এত খুলা ভুলি বুঝতে পারে না এই ধরনের হয়তো তাদের কিছুটা দুর্বলতা আছে কিন্তু এরা ইমানদার ইমানদার তোমাদের মধ্যে যারা পারে না এই জন্য এই মুনাফিকদের প্রতি ভালোবাসা আছে উঁচু ধারণা রাখে আর এরা যদি আরো নেতা প্রকৃতির হয়ে এদের সাধারণ মুসলিমদের উপর তাদের প্রভাবও আছে যেমন যেমন আব্দুল্লাহনে উবাই সদুর এবং বনি ইবনে গুত্রের এরা ছিল জাদ ইবনে কায়দ এরা এর অন্তর্ভুক্ত এদের বাহ্যিক অবস্থাটা ছিল মুসলমানদের মুসলমানদের একেবারে অবিকল নমুনা এখন যদি নিজের নেতৃত্ব করতে হয় তাহলে তারা সাধারণ মুসলমান যারা তারা যখন দেখছেই নে তারাও মুসলমান হয়েছে এই তাদের প্রতি সুধারণা ব্যক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে আর তাদের এই সুধারণার কারণে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার কারণে এরা যদি মুসলমানদের দলভুক্ত হয়ে বের হয় তারা যা কিছু বলবে এই সকল লোকেরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনবে কারণ তাদের প্রতি এরা এমন চালাক চতুর নয় যে এদের অন্তরে নিহিত যে অপতৎপরতা রয়েছে অসৎ উদ্দেশ্য রয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে তাদের অপদ প্রচেষ্টা আছে এটা তার বোঝার মতো এই যোগ্যতা তাদের নাই তাদের প্রতি ভালোবাসা বক্তি সম্মানের কারণে মনে করে যে এত ভালো আমার এত বড় নেতা উনি তার ভুল করতে পারেন না উনি ভালোই বুঝেন এই কারণে তার কথাটা মনোযোগ দিয়ে শুনে এই কথাটাই আল্লাহ বলছেন যে এই সকল লোকদের কথা মনোযোগ দিয়ে শোনার মতো লোক তোমাদের মাঝে আছে যদি তারা তোমাদের সাথে বের হয় তাহলে এই সরল প্রাণ মুসলমানদেরকে তারা বিভ্রাস্ত করে ফেলে এই সরল প্রাণ মমিন যারা আছে যারা এত পেস পুজ বুঝে না এত চল তারা বুঝে না এরা অত্যধিক সরল এই সরল প্রাণ ইমাম দার্গন তারা এদের দ্বারা প্রতারিত হয়ে যাবে এদের প্রভাবে প্রভাবিত হয়ে যাবে শেষ পর্যন্ত মুসলমানদের মধ্যে মুনাফিকদের একটা গ্রুপ হয়ে যাবে বড় একটা গ্রুপ হয়ে যাবে যুদ্ধের ময়দানে গিয়ে। তখন সেখানে যুদ্ধের ময়দান তখন বিপর্যস্ত হয়ে যাবে শত্রুর মোকাবিলা করবো নিজেদের ভিতরের দুঃমদের মোকাবেলা করব। তখন এই অবস্থাটা হয়ে যাবে হয়ে যাবে তখন সামনে আগানোটা কঠিন হয়ে যাবে এই জন্য এই জন্য তাদের এই পুরা কর্মটা এখানে বলে দিচ্ছেন লাউ খারা জু কি যদি তারা তোমাদের সাথে বের হতো মা দাদু কুম্লা খাবালা তারা তোমাদের পথি ছাড়া কিছুই বৃদ্ধি করত না আর সব সময় তারা চুটাচুটি করত তোমাদের মাঝে অবশ্যই চুটাচুটি করত এবং কোনো অবকাশী তারা হাত করত না তোমাদের মধ্যে সৃষ্টি করার সুযোগ যদি পায় সেই সুযোগটা তারা হাত ছাড়া করত না আর তাদের এই অপচেষ্টা শোনার মতো লোক তোমাদের মাঝে আছে এই কথাগুলো ইবনে কাফিরের মধ্যে দেখেন দেখেন আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই কথাগুলো যে এদের অপত কথাগুলো এটা কিন্তু মুসলমানদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর ক্ষতিকর এখানে আমরা যদি একটা দিক লক্ষ্য করি আল্লাহ আল্লাহ আদেশ করেছেন নির্দেশ তোমরা যুবক হো অথবা বৃদ্ধ হও তোমাদের প্রস্তুতি কম হোক অথবা বেশি হোক সর্বাবস্থায় যুদ্ধের জন্য তোমরা বের হয়ে পড়ো এবং জিহাদ করো তোমাদের মাল এবং জানদার আল্লাহর পথে সাথে সাথে সতর্ক করে দিচ্ছেন তোমাদের মধ্যে এই ধরনের লুক আছে তারা তোমাদের মধ্যেই আছে এই লুকগুলোকে তোমরা চিনে রাখো এগুলো তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি করবে সেই ক্ষতি করবে জেলুগুলো এই পরিচয় এখানে তুলে ধরা হয়েছে একেবারে বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকেই শুরু হয়েছে সাতচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত যেগুলো গতকালে আলোচনা করলাম আর আজকে এখানে আলোচনা হচ্ছে এদের এই অপতৎপ্রতা এখানে আল্লাহ বলে দিচ্ছেন এবার কি করবে তাই যে পরিচয় পরিচয় চিনতে কোনো সমস্যা হবে না এদের চিনার জন্য কোন ধরনেরই ব্যাগ পেতে হবে না মুসলিম জামার অন্তর্ভুক্ত থাকবে মুজাহিদিনদের অন্তর্ভুক্ত থাকবে কিন্তু এরা জিহাদের ময়দানে বের হবে না যখন মোকাবেলা করার সময় আসবে কাছেলাভুক্ত থাকবে ঠিকই কিন্তু মোকাবেলার সময় যখন আসবে শত্রু মোকাবেলা তখন আর সামনে যাবে না প্রথম পরিচয় তাদের এটা সেই সময় তারা অব্যাহতি চাইতে থাকবে বিভিন্ন অজুহাত পেশ করতে থাকবে বাহানা পেশ করবে এটা হল তাদের প্রথম পরিচয় আর এই অব্যাহতি চায় তারা আল্লাহ পরিষ্কার করে দিলেন এরা ইমানদার নয় যদিও তারা তোমাদের অন্তর্ভুক্ত মুমিন মুসলিম হিসাবে তোমাদের মধ্যে তারা সামিল আছে তথাপি আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন এরা মুমিন নয় এরা আল্লাহর প্রতিমান আনে নাই আঁকের আকের প্রতিমান আনে নাই এরপর তাদের তৎপরতা গুলো বলা হচ্ছে যদি তারা বের হওয়ার ইচ্ছা করত তাহলে কিছু না কিছু প্রস্তুতি নিত যেহেতু কোন প্রস্তুতি গ্রহণ করেনি বোঝা গেল তারা বের হওয়ার ইচ্ছাই তাদের নাই তাদের আর যেহেতু তারা বের হতে চাচ্ছে না জিহাদের ময়দানে তারা অগ্রসর হতে চাচ্ছে না এটাকে তারা অপসন্দ করছে আল্লাহ তাদেরকে অপসন্দ করেছেন তারা যুদ্ধের ময়দানে বের হুক আল্লাহও তা পছন্দ করেন না তারাও অংশগ্রহণ করতে পছন্দ করে না জিহাদে আল্লাহ পছন্দ করেন না তারা অংশগ্রহণ করুক এই জন্য আল্লাহ তাদেরকে পিছনে রেখে মুসলমানদের থেকে আলাদা করে দিলেন বুঝিয়ে দিলেন এরা যুদ্ধে গেল না যারা পিছনে পড়ে থাকল মুসলমানদেরকে জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন পরিচয় করে দিলেন এদের পরিচয়টা যারা ইমানদার নয় যদিও তোমাদের বাহ্যিক তোমাদের অন্তর্ভুক্ত কিন্তু আসলে এরা ইমানদার নয় নয় আর এরপরও আল্লাহ বলছেন যে আল্লাহ কেন তাদেরকে পিছনে বসিয়ে রাখলেন তাদের মধ্যে সে হিম্মত সাহস কেন দিলেন না তাদের মধ্যে দিলেন কেন যে তারা নারী শিশুদের মতো তারা বসে থাকলো যেটা যদি তোমাদের সাথে তারা বের হয়ে যেত এবং তোমাদের মজিদ মধ্যে থাকত তাহলে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করত। হিংসা পয়দা করত পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করত তোমাদেরকে দুর্বল করে দিত আর তারা এক এক সময় এক এক ধরনের কথাগুলো তারা প্রচার করত চেতনা সৃষ্টি করার জন্য আপ এই জন্য তারা ছুটাছুটি করত দৌড়াদৌড়ি করত সবসময় ব্যস্ত থাকত বিভিন্ন কথাগুলো তোমাদের মধ্যে রটিয়ে দেওয়ার জন্য আর এদের এই রচনাগুলো শোনার মতো লোকও তোমাদের মধ্যে আছে অর্থাৎ তোমাদের মধ্যে এমন দুর্বল প্রকৃতির মুমিন রয়েছে সরল প্রকৃতির মুমিন রয়েছে তাদের ইমানের দুর্বলতার কারণেই হোক অত অত্যধিক সরল হওয়ার কারণেই হোক তাদের এই অপসা ছাড়া বুঝতে পারে না আর এরা নেতা শ্রেণীর হওয়ার কারণে। তাদের এদের উপর আছে। এরা নেতা শ্রেণীর হওয়ার কারণে এদের প্রভাব এদের উপর আছে আর এই প্রভাব থাকার কারণে এরা এদেরকে ভালোবাসে এদের কথা মনোযোগ দিয়ে শুনে এবং এদের কথা মান্য করে এই সকল লোকেরা তোমাদের মধ্যে আছে যদি এরা বের হতো তাহলে তোমাদের এই সরপর প্রাণ তো তারা করে আর এই সকল সকলদের সম্পর্কে আল্লাহ সম্ম অবগত আছেন এই সকল কর্ম যারা করছে আল্লাহ তাদেরকে জালেম বলে সম্বোধন করে বলছেন এই সকল জালেমদেরকে আল্লাহ ভালো করে জানেন এরা যদিও মুসলমানদেরকে তারা ধোকা দিতে পারছে মুমিনদেরকে তারা ধোকা দিতে পারছে ময়দানে জিহাদের শরিক হয়ে মুসলমানদেরকে নিজেদের মুমিন মুসলিম পরিচয় দিয়ে ধোকা দিতে পারছে কিন্তু আল্লাহকে তারা ধোকা দিতে পারবে না তাদের এই তৎপরতা গুলো মাধ্যমে তারা মূলত নিজেদেরকেই তারা পরিচিত করে দেয় দেয় আর এটা বুঝতে পারে তারা যারা বিচক্ষণ মুমিন যেই মুমিনদের মধ্যে বিচক্ষণতা আছে যাদের মধ্যে এলিম আছে যারা কোরআন এবং সন্ন্যার সহি এলিম ধারণ করে সে এলিম যাদের মধ্যে আছে বিচক্ষণতা আছে যোগ্যতা আছে তারা এদেরকে চিনতে পারে বুঝতে পারে আর সরল যারা সরল মুমিন যারা যারা এলিমের ক্ষেত্রে দুর্বল যারা তারা আসলে বুঝতে পারে না এটা সবসময় ছিল সবসময় থাকবেও এই দুর্বল সরল প্রকৃতির মুমিনটাও থাকবে সকলের ইমানের মান সকলের মান একই রকম হবে না হয়নি কোনদিন একটু বেশ কম থাকবেই কিন্তু যদি মুসলিম জামার মধ্যে যদি এই অপতৎপরতা চালানুর মতো এই মুনাফেকদের অনুপ্রেবেশ যদি না ঘটে তাহলে এই মুমিনগণ তারা ক্ষতিগ্রস্ত হবে না এরা সঠিকই তাদের এই সরল সরলতা এবং সহকারেও আর এর উপর দিনের উপর অটল থাকবে অটল থাকবে তাদের বিচ্ছুতি ঘটবে না কিন্তু এরা যদি এখানে অনুপ্রবেশ ঘটে তাহলে এদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এরা তো পূর্বেও তোমাদের মধ্যে সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়েছিল এবং তোমার কাজগুলোকে তারা পরিবর্তন করে দিতে চেয়েছিল এমন কি শেষ পর্যন্ত সত্য এসে গেল এবং আল্লাহর আদেশ বিজুই হয়ে গেল অথচ তারা এটা পছন্দ করেনি এদের এই মুনাফিকদের এই পরিচিতি এবং তাদের এই কর্মকাণ্ডটা এখানে আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে যেমন সেই সময়ে ছিল এখনো আছে চিরকালই থাকবে সব সময় এটা থাকবে এই এদের পরিচিতিটা কুরআন মজিদে তুলে ধরা হয়েছে এই কোরআনের মানদণ্ড দিয়ে এদেরকে ছিনা দরকার আল্লাহ বলছেন যে এখনই তোমাদের সাথে তারা এই কর্মকাণ্ড গুলো করতে তা নয় অতীত করেছিল চেষ্টা করেছিল পূর্বেও তোমাদের মধ্যে সৃষ্টি করার চেষ্টা তারা করেছিল। প্রচেষ্টা চালিয়েছিল তোমাদের মধ্যে কিভাবে ফেতনা সৃষ্টি করা যায় তোমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করা যায় चेषा गलो आज तुम्हारे जिहा दिन की विजयी करते तुम्हारे पद से फिर रखारे चालीय शेष पर्त सत्य तचेषा क्या लागे नागे এবং আল্লাহরী হয়ে গেল কিন্তু মদিনায় আসার পর এই মুনাফি কিনটা করেছিল মদিনায় আসার পর মুনাফি কিন বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়েছিল যুদ্ধ অভিযান বের হওয়ার সময় মুমিনদেরকে তারা নিরুৎসাহিত করত এমন কি যুক্ত অভিযানে বের হওয়ার পর রাস্তা থেকেও ফিরে এসেছে এতে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য মনোবল ভেঙে দেওয়ার জন্য যেমন কি করেছিল দিনে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনি উবাই ইবনে সাদুল এটা করেছিল তারা এমন তৎপরতা গুলো চালিয়েছিল যেই তৎপরতার মাধ্যমে তারা পূর্বেও তোমাদের মধ্যে বিবেদ এবং দুর্বল করা ভাঙ্গনার মধ্যে ফাটল এগুলা তারা করেছিল এটা তাদের এই তৎপরতা এখনই শুধু নয় পূর্গ এটা তারা করে আসছে এবং তারা সবসময় চেয়েছিল দিনের বিজয়ের জন্য যেন তোমরা যেই জেহাদের পতাকা হাতে নিয়ে তোমরা ময়দানে এখান থেকে কিভাবে বিরত রাখা যায় এই জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু তাদের ই অপত্রতায় লিপ্ত থাকা অবস্থায় আল্লাহ সত্য নিয়ে আসলেন সত্য এসে গেল অর্থাৎ ছিলাম এসে গেল আর আল্লাহর বিধান বিধান হয়ে গেল হয়ে গেল তাদেরই অপতস্রতা চলাকালীন সময় শিবদর বহুদ খান এইগুলো চলাকালীন সময় তাদের অপতপ্রতা ছিল কিন্তু এই সবগুলো মোকাবেলা করে করেছেন এবং সর্বশেষ দুনিয়ার পরাশক্তি রুমকদের সাথে যুদ্ধ করার জন্য বের হচ্ছেন যেহেতু এই হচ্ছে নবম হিজরেশন তবুক যুদ্ধের প্রেক্ষাপট এই জন্য এর পূর্বে সবগুলো বিষয় বলা হচ্ছে আসলে নবম হিজড়ির আগেই তো দিন বিজয়ী হয়ে গেছে মদিনায় তো হয়েছে আগেই আর অষ্টম হিজড়িতে তো মদিনায় হলাই হলো এই কোথাতেই আল্লাহ বলছেন আল্লাহর বিধান বিজুই হয়ে গেল আর এই সময়ও বিজয়ী হওয়া সত্ত্বেও তারা এটা পছন্দ করলো এই অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরও তারা যা পছন্দ করেনি তাবুকের অভিধান যখন নবম হিজরির রজম মাসে পরিচালিত হয় সেই সময় এই মুনাফিকায় ব্যাপক ছিল ওই সময় তারা মসজিদে যেই মসজিদে জেরারটা তৈরি করা হয়েছিল অস্ত্র শস্ত্র জমা করে জমা করে সকল মুনাফিকদের একটা কেন্দ্র বানিয়ে রেখেছিল যাতে করে সকল আর বিভিন্ন অঞ্চলের ইহুদি খ্রিস্টানগঞ্জ সফলকে তারা উদ্বুদ্ধ উৎসাহিত করেছিল প্ররোচিত করেছিল তাদেরকে নিয়ে এসে মদিনার উপর আক্রমণ করবে এই গোপন পরিকল্পনায় তারা এটা করেছিল তখনো তাদের অপচেষ্টা ছিল তারা ভেবেছিল যে ইসলামকে তারা এইভাবেই তারা আখকাতে পারবে কিন্তু তাদের এই কোন অপতত্তাই শেষ পর্যন্ত কাজে লাগেনি আল্লাহ দিন বিজয় হয়ে গেছে এরপরও তারা অপছন্দ করেছে তখনও তারা পছন্দ করেনি হুম তাদের মধ্য থেকে এমন লোকও আছে যে বলে আমাকে ফেলবেন না আরে শুনে নাও যে তারা তো ফেতনায় কথিত আছে নিশ্চয়ই জাহান নাম এই কাফেরদেরকে বেশ টন করে রেখেছে এটা হলো আরেক মুনাফিক সর্দার একটু আগে নাম বলছিলাম আমি মনির সালামাগুতের সর্দার সাবুকের যুদ্ধের প্রস্তুতি যখন চলছে তখন তখন তাকে দেখতে পেলেন এবং তাকে বললেন যুদ্ধের জন্য তৈরি হও প্রস্তুতি নাও তখন সে বলল বললো যে আমাকে ফেসনায় না আমার বংশের লোকেরা জানে আমি নারীদের প্রতি বড় দুর্বল সুন্দরী মেয়ে দেখলে আমি নিজেকে পারি না মেয়েরা নাকি খুব সুন্দরী এই রুমক বাহিনীর মোকাবেলায় যদি আমি যাই আর সেই রুমি ও সুন্দরীদেরকে দেখে যদি না জানি আমি তাদের প্রেমে পতিত হয়ে যাই হয়ে যাই আমি আশঙ্কা করছি তাহলে ওই ফেসনার মধ্যে ওই পরীক্ষার মধ্যে না ফেলে আমাকে অব্যাহতি দেন আমি যেন নিরাপদে ঘরে থাকতে পারি সেই মুনাফিক সর্দার মনি সালামার সর্দার এই কথাটাই আমাকে অব্যাহতি দিন এবং আমাকে ফেসনায় ফেলবেন না আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ যে ছাড়া তো কিছুই নয় এতো তো সময় ফেতনার মধ্যে পতিত কোন অবাধ্য ময়দানে অংশ গ্রহণ না করার ফেতনায় পতিত এর বড় ফেতনার কি হতে পারে সে সবচেয়ে বড় ফেতনার মধ্যে পতিত হয়ে আছে সে রাসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লামের আনুগত্য করছেন অত নিজেকে মুসলমান দাবি করছে সে বড় ফেতনা তো তার আর কিছু নাই আর আল্লাহ হুকুম আল্লাহ দিনের বিজয়ীরে আল্লাহ দিলেন। আর সেই ডাকে সারা দিল না সেই জেহাদ থেকে নিজেকে বিমুখ করে রেখে ঘরে বসে থাকতে চাচ্ছে এর চেয়ে বড় ফেতনা তো আর কিছু নাই সে তো পূর্ব থেকেই ওই ফেটনার মধ্যেই পতিত হয়ে আছে নতুন করে আবার কোন ফেটনায় সে পড়বে জাহান এই সকল কাফের জাহান নাম আছে পূর্বের আয়াতগুলো থেকে মিলে নিয়ে আসেন সাতচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন এরা জালেন আর এখানে উনপঞ্চাশ নাম্বার আয়াত হবে এই উনপঞ্চাশ নাম্বার আয়াতে বলছেন এরা কাফের যদিও এখানে কাফের বলার আগেও এই কথাটা পরিষ্কার আল্লাহ করে দিয়েছিলেন বলে দিয়েছেন এরা আল্লাহর পতিও ইমান আনে নাই আফের আসের পথেও ইমান আনে নাই সেই কথার মধ্যে এটা এসে গিয়েছিল কিন্তু আল্লাহ আরো স্পষ্ট করে দিলেন এই সকল মুনাফের এরাই হল কাফের যারা রাসুলের অবাধ্য জিহাদ বিমুখ তারা জিহাদে গ্রহণ করে না তাদের গান মাল দিয়ে জিহাদ করে না আর বরং মুসলমানদের মধ্যে চেতনা সৃষ্টি করার অপশস্ত্রতায় লিপ্ত মুসলমানদের মধ্যে বিবেদ সৃষ্টি করার জন্য বিদ্বেষ সৃষ্টি করার জন্য তারা অপশস্ত্রতায় লিপ্ত এদেরকে আল্লাহ এখানে বলছেন এটা কাফের আর এই কাফেরদেরকে জাহান নাম বেষ্টন করে রেখেছে এক কথা হল যে দুনিয়াই তাদেরকে জাহান নাম বেষ্টন করে রেখেছে কিভাবে তাদের এই যে যেটা এবং মুসলমানদের বিপক্ষে পরিচালিত মুসলমানদের মধ্যে ভাঙ্গন দরানোর জন্য বিদ্বেষ সৃষ্টি করার জন্য মুসলিম জামাকে দুর্বল করার জন্য তারা যে অপতৎপ্রতা তারা চালাচ্ছে মিথ্যা কথা রচনা করছে একখান থেকে অন্যখানে কানে মিথ্যা কথা এক জায়গার কথা একটু পরিবর্তন করে অন্য জায়গায় পৌঁছায় এরা আর এদের এই তৎপরতার কারণে তো তারা জাহান নামে রাস্তায় চলছে তারা এই কর্মকাণ্ডগুলোই তাদেরকে জাহান নামের দিকি তাদেরকে দাবিত করে নিয়ে যাচ্ছে আরেকটা হল একটা একটা বাচ্চ্যিকর্তি হলো তাদের কর্মতৎপরতা হল জাহান নামের দিকে এই জাহান নামেই তাদেরকে ওই পথটা গেরাও করে রেখেছে আর দ্বিতীয়টা হল এই জন্য পরকাল। তাদের আর কোনো জায়গা থাকবে না তারা না তারা সন্দেহ ভাবে জাহান নামেই পতিত হবে তাদের তাদেরই অপতৎপ্রতার কারণে তারা কুফরি করেছে আর কুফরির কারণে তারা সেখানে জাহান নামে পতিত হবে আল্লাহ সুবাহ বিয়াল্লিশ থেকে একেবারে উনপঞ্চাশ পর্যন্ত এই এমন বিষয়গুলো পরিষ্কার করেছেন এটা রাসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে ওই সময়ে মুনাফিকিনদের অবস্থা যেইভাবে জানিয়ে দিয়েছিলেন এই আয়াতগুলোর মাধ্যমে তাদের কর্ম তৎপরতা তাদের পরিচিতি তুলে ধরেছিলেন শিরকাল এটা থাকবেই থাকবে এবং এটা কোথায় থাকবেই মুসলমানদের অন্তর্ভুক্ত আর শুধু নামধারী মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদ পরিচালনা করেন তাদের অন্তর্ভুক্ত থাকবে এদেরকে ছিনার আর কোনো উপায় নাই জিহাদ ছাড়া আর কোন উপায় নাই যতক্ষণ পর্যন্ত শত্রুর মোকাবেলা হবে না ততক্ষণ পর্যন্ত এরা হাতি মুমিন হাতি মুসলিম তাদের ইমান এবং ইসলামের ব্যাপারে কোন সন্দেহ করার কোনো কিছুই থাকবে না অন্যদের মতই তার কথা কথাবার্তা আমল আকিদা সব কিছু ঠিকই থাকবে চীনার আর কোনো উপায় নাই তাদেরকে তখন চীনা দেবে যখন বের হওয়ার জন্য আদেশ দেওয়া হবে মোকাবেলার জন্য শত্রুর মোকাবেলার জন্য যখন বের হওয়ার সময় আসবে আর নিজের মাল এবং যান দিয়ে জিহাদ করার জন্য ডাকা হবে তখন তাদের মুকুশ উন্মোচিত হয়ে যাবে তখন তাদের মুখ থেকে যে কি কথা বের হবে এখানে এই আয়েরগুলোর মধ্যে তা বলা হয়েছে তাদের অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ এখানে প্রকাশ করে দিয়েছে তাদের অন্তরের মধ্যে আছে। জন্য আল্লাহ আল্লাহ দিনের পথের সৈনিকদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে পরিচিত করে দেন তারা যাতে চিনে ফেলতে পারে এবং এদের অপত পতাকের থেকে নিজেরা বাঁচতে পারে এদেরকে আলাদা করে দেয় করে দেয় কারণ আল্লাহ তাদেরকে আলাদা করে দিয়েছেন আল্লাহ ছান না এই মুমিনদের সাথে বাহানা তৈরি করে ভয়ের কারণে বেলায় আর অগ্রসর হয় না বসে থাকে আল্লাহ বলেন তুমি বসে থাকো ওই নারীদের সাথে শিশুদের সাথে এখানেই উপযুক্ত তুমি বীর পুরুষদের और साथे आल्ला क्यों बसिए रखल तुम्हारा तुम्हारे साथ बेर जो तुम्हारे शत्रु मोकला करार परिवर्तन ए मोकबिला এরা তোমাদের মধ্যে সব সময় বিবেদ সৃষ্টি করত বিদ্বেষ পয়দা করত সুটাছুটি করত একখান থেকে আরেকখানে কিভাবে একটা কথা পৌঁছানো যায় কার কাছে কোন কথাটা পৌঁছালে পড়ে কার বিরুদ্ধে কার বিদ্বেষ পয়দা হবে এই ধরনের শয়তানি মানসিকতা সবসময় ব্যস্ত থাকত আর দৌড়াদৌড়ি করত ছুটাছুটি করত আর এই ধরনের কোনো কথা বলার একটু অবকাশ পাইলেই এটা আর হাত ছাড়া করতো না তো কোন ব্যস্ত হয়ে পড়তো আর তোমাদের মধ্যে এমন দুর্বল দুর্বলাররা আছে আছে। সরল ইমানদাররা আছে তারা অত্যধিক সরল তারা এই তাদের তাদের বাহ্যিক অবস্থাটাই তারা দেখে তাদের নিহিত সেই অপতৎপরতা বোঝার মতো বিচক্ষণতা তাদের নেই বাহ্যিক দিকটা দেখে মনে করে এরা তো খুব ভালো মুসলিম এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে মতো লোকও আছে এই জন্য আল্লাহ চান না এরা তোমাদের সাথে বের হোক আর এটা নতুন নয় তারা সবসময় অপচেষ্টা চালিয়েছিল দেখা যাবে এই প্রকৃতির লোক যারা এরা সবসময় একই অবস্থায় থাকে কখনো তার এই কুফরিটা তার নেথাকা তার জুলুম তার গোপন থাকে আর কখনো প্রকাশ হয়ে পড়ে আবদুল্লাহ ইবনে উবাইবনে ফাল মদিনায় রাসুল্লাহ্লাম আসার সময় থেকেই সে নেতা শুরু করেছিল মুনাফি শুরু করেছিল যদিও বাহ্যিকভাবে মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল মুসলমানদের সাথেও সেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে কিছু বেরো হতো মাঝে মাঝে মাঝে मस्जिद खुटिर हेलमे रसुल्ला जख बाधित तक सेक्ति प्रकाश करार्ज से। सब्दाइल হে রাসুল্লাহ আপনি সত্য কোথায় বলেছেন বলেছেন সেই খেজুর কুঠির মো ছাতে হেলান দিয়ে বসে তার নেতা রাসুল উল্লাহুম বললেন বললেন যে আব্দুল্লাহ ইবনে উবাইবনে সালুলের ওই কথা তার হলকুমের নিচে প্রবেশ করেনি ওটা সেটা অন্তর থেকে বলেনি এটা শুধুমাত্র রাসুলকে খুশি করার জন্য মুসলমানদেরকে খুশি করার জন্য বাহ্যিক এটা বলেছে কিন্তু এটা অন্তরের কথা তার নয় এটা শুরুতেই তার মধ্যে এটা ছিল যদি বাজ্যিকভাবে মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল ইসলামের আনুগত্য দেখাতো। কিন্তু সুযোগ যখনই পাইত সেই সুযোগটা হাত ছাড়া করত না তখনই অপততা শুরু করে দিত এর উনি ইতিহাস আছে আব্দুল্লাহ নুবাইবনে সালুল সহ মুনাফিকদের যে আরো সর্দার গুলো ছিল বিভিন্ন গুত্রের তাদের সেই প্রতাগুলোর অনেকগুলো নজির স্পষ্ট রয়েছে তাদের কর্মকাণ্ড গুলো বর্ণিত হয়েছে বিশেষ করে আল বেদায়াওয়ানাতে দেখবেন সেখানে তারা কি কি করেছিল সেই বর্ণনা সেখানে দেওয়া হয়েছে সেই কাহিনীগুলো সেখানে বর্ণনা করা আছে বাস্তব চিত্র তুলে ধরা আছে এবং এদের কর্মকাণ্ডকে ধারাবাহিক ভাবে বর্ণনা করার পর সর্বশেষ আল্লাহ তাদেরকে কাঠের বলে আখ্যায়িত করেছে এর আগে কর্মকাণ্ড শুধু নেফাক এর মধ্যেই হয়তো মনে হয়েছিল যদিও তাদের এই কুকুরটাকে আগেই প্রকাশ করা হয়েছিল কিন্তু ডাইরেক্ট তাদের কাছের বলা হয়নি কিন্তু এই উনপঞ্চাশ নম্বর আয়াতে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে এই সকল কা করে আছে অর্থাৎ তাদের এদের অপশ্রতার পরিণতি বলা দেওয়া হয়েছে তারা জাহান নাম হবে মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে মুসলমানদের মধ্যে বিদ্বেষ পয়দা করার অপশত্রতার কারণে জিহাদ বিমুখ হওয়ার কারণে জিহাদ থেকে অব্যাহতি চাওয়ার কারণে যান মাল দিয়ে জিহাদ না করার কারণে আনুগত্য না করার কারণে এরা করে অধিকারী হয়েছে আল্লাহ সুবাহ অত্যধিক মেহরবান কুরআন মজিদে এই বিষয়গুলো এমন সুন্দরভাবে পরিষ্কার করেছেন যে আমরা যেন ভালো করে উপলব্ধি করতে পারি যে মুসলিম জামার অন্তর্ভুক্ত এই ধরনের লোকেরা হবেই রাসুলের যুগে রাসুলের সময়ে যখন হয়ে গিয়েছিল এখন হবে না এটা কখনো কল্পনা করা যায় না এই সকল লোকেরা থাকবেই এবং এরা জিহাদের সবচেয়ে বেশি ক্ষতি করবে মুসলিম জামার জন্য এরা সবচেয়ে বেশি ক্ষতিকর আর তাদেরকে চিনার উপায় যে উপায় যে অপতৎপর আল্লাহ এখানে চিহ্নিত করেছেন আমরা যদি এই মানদণ্ড এই আয়াতগুলোর মানদণ্ড সামনে রাখি আর আমরা যাচাই করতে থাকি আমরাও দেখতে পাব আবদুল্লাহ ইবনি উবাই ইবনে সালনকে জাদ ইবনে কায়েফকে আমরাও দেখতে পাব। সকল যুগে এদের উত্তর সুরিদা থাকবে এদেরকে পাওয়া পাওয়া যাবে কিন্তু देखते कुल लाइट दिए पुरान लाइट दिए देखते पक्ष मानदंड देखले पक्ष मानदंड तैरी ना निजस्वे चिंता भवनारुसारी ना सरसि पुरान मानदंड दिए एखा जा চিনা যাবে এদেরকে বুঝা এদের তৎপরতা থেকেই যদি আমরা এগুলো বুঝতে পারি চিনতে পারি আর তখন সতর্ক হয়ে যায় তখন মুসলিম জামা থাকবে সবচেয়ে নিরাপদ এবং সেই জামাই জামাই বিজয়ের দিকে এগিয়ে যাবে যাবে বিশাল বিপুল সংখ্যকের বাহিনীর প্রয়োজন নেই जतटुक प्रस्तुति होक जतटुक शक्ति सामर्थ्य थर को आल्ला निर्दिष्ट कर दें ना जतटुकु आते पूर्व शर्त आल्लामान निर्धारण कर दें लोक संख्या ये सामरिक शक्ति एम होते जमन शर्त आरोप दें संख्या कम होक कम हूँ কিন্তু সেই সংখ্যাটা যেন পরিপূর্ণ ইমানের মানে উত্তীর্ণ হয় এরা এরা মুমিন হয়। তাদের প্রস্তুতি আল্লাহ নেওয়ার সুযোগ যতটুকু দেন আল্লাহর পক্ষ থেকে যতটুকু তিনি সামর্থ্য দেন তা নিয়ে তারা জিহাদ করবে সাহায্যের বাইরে আল্লাহ তো কোন কিছু চাপিয়ে দেন না যতটুকু দিয়েছেন তা নিয়ে জিহাদ করতে হবে কারণ আল্লাহ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ নিজে আলাদা করে দিয়েছেন তো আল্লাহ পাচ্ছু বাহান আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদকে আমাদের চলার পথের পাশই হিসেবে গ্রহণ করতে পারি আর কোরআনের দেওয়া গাইড অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের দান করুন আল্লা এই বিষয়ের উপর আজকে যে আলোচনা হল এর উপর প্রশ্ন যাদের আছে প্রশ্নটা কিন্তু সীমাবদ্ধ থাকবে এই আয়াত গুলোর উপর অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করা যাবে না বলছেন বৃদ্ধ এবং যুবক কিন্তু সবটা ইয়েতে দেখাচ্ছি হালকা অর্থ বা ভারী হচ্ছে আমি এখানে একটা বলতাম বা হলো বা বড় গাছি কিন্তু কোনো দিদি আছে शहर नाम হিমসের শাসক ছিলেন তখন নেতৃত্বে যে একটি কাফেলা বের হয়েছিল যুদ্ধের জন্য তাদের সাথে মিলিত হয়েছিল দামেশ থেকে একটি কাফেলা যেই কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন একজন অতি বৃদ্ধ লোক যারা চুকের গুরুগুলো চুকুর উপর পড়ে গিয়ে ঝুলে গিয়েছিল ताके जो एक साहबागी आल्ला तो आपनारय क्षमा करुद्ध क्यू चुखर ऊपर बु गुरु तुले बिजा कुरान मजिदे आयानी यह आया, आया तो के तो आल्ला रोकस दें नाई शाहबे व्याख्या अथवा वृद्ध स्तुति कम अथवा तुम्हार भारीस्तुति कम अथबासी कौन नुद्धि कम अथबा जुवक अथवा वृद्धि तफसरी आयात केलकारे शाहबा जी व्याख्या करके বনি সালামাগুের সর্দার আর কোন প্রশ্নদের দেখার কথা বলেছেন এই আলোচনার আয়াতে आयात आयत मध्य मुनाफिक मुनाफिकी दू दिन आलोचना जो टूक सेचितिता पूरे गेज এছাড়াও পুরান মসজিদদের আরো অনেক জায়গায় আছে আরো অনেক আছে আমি শুধুমাত্রিত হয়েছে তাদের কর্মটাকে বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ নাম্বার আর কোন প্রশ্ন কারো আমরা তো ময়দানে জিহার তো কেউ তো বাড়িতে না এটা তো গতকালকে আলোচনা বিষয়গুলো এসে গেছে যে আমি গতকালকে এটা বলেছি जिहाय गिगण आज सब विद्यमान एक खा बतमी एक, एक हल जो कु हाथ जदि मुस्लिम बंदी था तक त मुक्त करार्ज्जन जिहद कर आईन जो दिन मानव समाज के ध्वसारिहदाद आज के सबग विद्यमान आज के दुनिया अनेकगुलो देशे मुस्लिम मुजाहिदीनगण कुर हाथ बंदी हाथ बंदी बंदी बंदी মুসলমান নারী পুরুষরা যে নিচীত নির্যাতিত বিগৃহীত কুফার শক্তির হাতে আর সর্বোপরি শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত আছে তাগুতি শয়তানি শক্তি যেটা সরাসরি কুফ্রি দিনের দ্বারক এবং বাহক তারা সেই তাগুতি শক্তির মূল উৎপাদন করে দিনে হক ইসলামকে বিজয়ী করা এই জন্য জিহাদ করা এটা ফর্জা হয় এই সময় কেউ কোন ধরনের অজুহাত পেশ করে ইমানের দাবি করার অধিকার রাখে না এই আয়াত গুলোতে কিন্তু এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে সে ইমানের দাবি করবে আবার সে এই অবস্থায় যখন ফর্জে আইন জিহাদ সেই সময় জিহাদ করবে না আর ইমানের দাবি করবে এটা হতে পারে না যে অব্যাহতি চায় তারা কারা আল্লাহ বলছেন এরা আল্লাহর প্রতিও ইমান আনে নাই আখের আখের প্রতিও তাদের ইমান নাই इमान कर कर चाहिए। और इमान नाथ कारणमति चाय अब्हति चायस्थाएन सब जगह मुस्लिम नामबादी एन जिहदूल फोर जो जिहद फर्जे पाया जमिने दिन विजयी इसलमी हुकूमत परचालित এর বিরুদ্ধে যারা অপচেষ্টা চালাতে পারে এদেরকে যদি কিছু সংখ্যক দমন করে রাখে তাহলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে তখন এটা হয় সেই সময় কেউ যদি অব্যাহতি চায় চাইতে পারে সেই সুযোগ আছে। আর যখন ফরজে আইন হয় জিহাদ সেই সময় অব্যাহতি কোনো মুমিন চাইতে পারে না যে চাই সে মুমিন নয় এ কারণে যারা মনে করে আমি এখন বাড়িতে নিরাপদে আছি মনে করতেছে কি আর বলবো বাস্তব অবস্থাটা যে আল্লাহই সবচেয়ে ভালো জানেন এখন একটু মনে হচ্ছে এখানে কোনো ধরনের তাহতি শক্তির সাথে আপাতত প্রকাশ্য সংঘাতটা নেই এই কারণে অনেকে মনে করছে যে বাড়িতে নিরাপদে থাকতে পারছি আল্লাহ জানেন জানেন হয়তো কতদিন এই অবকাশ পাওয়া যাবে যদি প্রকাশ্য আগুতির সাথে যুদ্ধ শুরু হয়ে যায় আমার তো মনে হয় যে এরাই সবচেয়ে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে যারা বাড়ি ঘরে নিরাপদে আছে তারাই সবচেয়ে বেশি তারাই বেশি আক্রান্ত হবে এই আশঙ্কাটাই তো বেশি করি জি আমরা যদি মানে জিহাদের মনে ডাকা হইছে এমনকি তাকে ডাক কিন্তু সে বাড়িতে বসে আছে আমরা বুঝতেবললাম না কি তাহলে এই আলামতগুলো প্রকাশিত এখন না এই কথাগুলো এই আয়াত গুলোর মধ্যে নাই আমি পরবর্তী যে স্টেজটাতে যাচ্ছো ওই স্টেজে যাওয়ার জন্য এখানে বলা হয়নি कौ फिर ज्याा अवकाश दे पदक्षेप बेपारेब ये जरूरी आगे मन कर এটা করতে পারি না কারণ আমাদের সামনে ধরুন আছে যার সাথে আছে আমি আমি এইদিকে যাবো ওখান থেকে যাবো আর কোন প্রশ্নের বরঞ্চ বলছে বলা আছে অর্থাৎ এরা তোমাদের এই ফিকুম বলে বুজানো হয়েছে এরা সুমাদে না লাহুম লাহুম তাদের কথা শোনার মতো তোমাদের মাঝে তাদের কথা লুক আছে এই কথাটি দেখো যতগুলো তফসির আছে তোমাদের মধ্যে শত্রুর গোয়েন্দা আছে কিন্তু তফসিরে কিন্তু এই কথাটা লিখে আবার। তফসির ভালো লেখছে এটাই আমি যেটা বললাম যে তোমাদের মধ্যে দুর্বল এবং স্বরূপ প্রকৃতির মুমিনটা রয়েছে তফসিরের মধ্যে আবার এটা ঠিকই বল এবং যে সরল প্রকৃতির মুমি আর তফসিরের মধ্যে কোন সমস্যা নাই কিন্তু অনুবাদ্তার মধ্যে কেউ কেউ এটা নিয়ে আসছে যে শত্রু গোয়েন্দা রয়েছে কিন্তু এই শাব্দিক অর্থের মধ্যে কোথাও শত্রু গোয়েন্দা নাই অনুবাদটা তো হবে শব্দের অর্থের দিক এখানে এরা মুসলমানদের মধ্যে কি যারা দুর্বল ইমানদার যেমন ইবনে কাসের এই বিষয়টা আনা হয়েছে যে সেটা হলো যে এই লোকগুলো এই নেতা মুনাফিক সরল প্রকৃতির মুমিন্দা এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে তাদের কথাগুলোর মর্যাদা দেয় গুরুত্ব দেয় গুরুত্ব আর এই সরল মুমিন্দা তোমাদের মাঝে আছে যদি এই সরদাদা মুনাফিক সরদাদা তোমাদের মধ্যে সামিল হয় তাহলে এদের কথাটা তো এরা মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে তাহলে আমাদের আজকের মতো দাস শেষ হলো